মাইমুনা রাদি আলাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাতের অজুন ন্যায় করলেন পা দুটো ব্যতীত এবং তার লজ্জাস্থান ও যে লেগেছে তা ধুয়ে নিলেন অতপর নিজের উপর পানি ঢেলে দেন অতপর সেখান হতে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন এই ছিল তার জানাবাতের গোসল